সাত নম্বর জাল হাদিস নবিরাসুলের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ এমন মতান্তর এক লাফে এক লাখ মতান্তর দুনিয়ার ইতিহাসে কেও যেটা শুনে নাই বাঙালি সেটা আবিষ্কার আয়াত কোরআন ক্যামের আয়াত নিয়ে মতান্তর আছে না তাই সেখানে মতান্তর কয়টা হয়তো একশো দেড়শো দুইশো কারণ কেউ কেউ দুই আয়াত এক আয়াত গুনছেন কেউ এক আয়াত দুই আয়াত গুনছেন কিছু কিছু আয়াত এরকম আছে এই জন্য কম বেশি হয়েছে নবীর সংখ্যা যদি এরকম হয় তো চারজন সাধারণ চিন্তা করলে একজন মানুষ এটা কোরআন হাদিস লাগে না এমনি বুঝে তাহলে নবীর সংখ্যা কত এই ব্যাপারে কোন সহি হাদিস আসে নাই কোরআনে কারি বলছেন একটা হাদিস আছে দুই লক্ষ চব্বিশ কোন হাদিসে নেই এটা মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা কিন্তু এক লক্ষ হাজারের হাদিস আছে কিন্তু হাদিসটা মহাদেশিনেকার বলেন এটা দই দান বা জাল হাদিস কোন কোন মহাদিস বলছে এটা অত্যন্ত দুর্বল আবার কেউ কেউ বলছেন এটা জাল তো জাল হাদিস বাদ্দানের উপরে আকিদার কোন বিষয় প্রতিষ্ঠিত হতে পারে না মানে বিশ্বাসের কোন বিষয় সেটা জাল জালহাদিসের উপরে ভিত্তি করা হয় না সেটা কোন দইফ হাদিসের উপরে ভিত্তি করে হয় না কারণ নবির সঙ্কা এটা তো গায়েবী বিষয় এটা বিশ্বাস করতে হলে স্ট্রং করানো মানে আয়াত লাগবো অথবা হাদিস লাগব। আমরা কেউ যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন আমাদেরকে আল্লাহ বলেন নাই আমাদের জানা দরকার নেই কতজন নবী ফাটাইছে এটা গণার দরকারটা কি যেহেতু আল্লাহ সুবান স্পষ্ট করে বলেন নাই নবী সরাসম বলেন নাই জানার দরকার নেই